আসলে এমন কিছু বিষয় আছে যা আমরা মানুষ হিসেবে প্রতিদিন করতে হয় তার উন্নতমূলক খানাপিনা আমরা প্রতিদিন কিছু না কিছু কোন না ভাবে দিনের ভিতরে অনেকবার খাচ্ছি এই খাদ্য গ্রহণটা যদি রসুলের পাক সালামের সন্ন্যত মোতাবেক হয় তার শিক্ষা মোতাবেক হয় তাহলে আমরা বিনা পরিশ্রমে প্রতিদিন অগণিত স্বয়াব অর্জন করতে পারি আমাদের আত্মা সমৃদ্ধ হয় আমাদের আমল নামায় স্বভাব জমা হয় আমাদের জীবন মন পরিশুদ্ধ ধন্য হয় রসুলা পাক সাল আল্লাহাম খাওয়ার ব্যাপারে অনেক আদব হাতে ধরে শিখিয়েছেন এর মধ্যে প্রথম হল খাওয়ার আগে হাত মুখ ধুয়ে নেওয়া যেটাকে হাদিসে অজু বলা হয়েছে হাদিস শরীফে সোনানে আবু দাউদ এবং অন্যান্য গ্রন্থের হাদিস রসলেফা আকসালাম থেকে বর্ণিত হয়েছে খাদ্যের বরকতের একটা অংশ হলো যে খাওয়ার আগে অজু করা হবে পরে অজু করা হবে দেখেন অজু বলতে সাধারণভাবে মহাদিসিন বুঝাইছেন হাত মুখ ধোয়া পারিভাষিক অজু নয় আবিধানিক অজু এছাড়া রসুলা ফাকসেন নিজেও যখন নাপাক থাকতেন বা কোন হাতে ময়লার সম্ভাবনা থাকত খাওয়ার আগে অজু করতেন অথবা অন্তত হাত মুখ ধুয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছুন্ন খাওয়ার পরও এভাবে হাত মুখ ধোয়া এটা একটা ছন্নত এর মাধ্যমে আমরা যেমন স্বভাব যদি একজন মুমেন সুন্নতের নিয়ে তা আমার রসুলসান শিখিয়েছেন আমি হাত না ধুয়ে চামুচ খেতে পারতাম অথবা ময়লা হাতেই খেতে পারতাম কেয়ার হবে কিন্তু যখন আমার চেতনাই থাকে যে আমি রসুল পাকসুল একটা সুন্নত পালন করছি আমরা একদিকে স্বাস্থ্য পাই আরেক সব পাই আমার চেতনায় রসুল পাক সুল্লাহাম আসেন আমার চেতনা উদ্ভাসিত হয় আমার হৃদয় আলোকিত হয় রসুলের পাক সুলাম খাওয়ার আগে বিসমিল্লা বলতে বলেছেন গোলাম সামিল্লাহ ওকুল বিসমিল্লা বিসমিল্লা বলে খাওয়া শুরু করবে এবং তোমার ডান হাতে খাবে খাওয়ার আগে বিসমিল্লা বলা আল্লাহর নাম নিয়ে খাওয়া অত্যন্ত বরকতের এবাদত প্রত্যেকটি কাজের শুরুতে যখন আমরা বিসমিল্লা বলবো তখন একদিকে আল্লাহর বরকত আমরা পাবো আরেকদিকে শয়তান এর ভিতরে গ্রহণ থেকে বিরত থাকবে হাদিজ শাহ আসুলফা আসল্ল আসলাম বলছেন যদি কেউ ঘরে ঢুকার সময় আল্লাহর নাম নিয়ে ঢোকে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নামটা নেয় শতান তার বলে এই বাড়িতে তোমাদের আজকে আর জায়গা নেই আর যদি কেউ ঘরে ঢুকার সময় আল্লাহর নাম নেয়নি খাওয়ার সময় আল্লাহর নাম নেয়নি তখন শয়তান বলে আজকের রাতের মতো তোমাদের পানাহার এবং অবস্থানের জায়গা পেয়ে গেলে ওই রাত্রে যে শয়তান ওই বাড়িতে থাকবে তাদের সাথে খাবে আর খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে হৃদয়ের ভিতরে অনেক অপকর্ম ঢুকাবে রাত্রিতে তাদেরকে মনে অশ্রষা দেবে এভাবে আরো অনেক অকল্যাণের পথ উন্মচিত হবে খাওয়ার সময় ডান হেতে খাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যতা শূন্যতি শুধু নয় রসুরে ফাকসের নির্দেশিকানাটাকে মানে ওয়াজিব বলা হয়েছে এবং বিনা অজরে বাম হাতে খাদ্য গ্রহণকে যেটা আমরা দেখতে পেলাম ভাইরা বাম হাতে নিচ্ছেন ডান বর্তমানে পাশ্চাত্য সভ্যতার কারণে এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে কারণ ইউরোপ আমেরিতে মানুষের বা হাতে খায় এটাকে অনেকে সভ্যতা মনে করেন আসলে রসুল্লাহ সাল্লাহসাল্লাম ডান হাতে খাওয়াকে গুরুত্বপূর্ণ এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল রসুল্লাহ ফাখসুল্লাহাম বললেন তুমি ডান হাতে খাও না আমি ডান হাতে খেতে পারি না অর্থাৎ অহংকার করে মানে ডায়ন হাতে খাওয়ার অভ্যাস আমার নেই আমি এত বড় একটা কিছু বা মাই খাই আমি ডান হাতে খেতে পারি না রসুলে ফাকসানা কিছু না বললাম ঠিক আছে তুমি খেতে না পারো এরপর থেকে ওই লোকটা ডান হাতটা আর উপরে উঠাতে পারি রসুলের ফ্সাল বদদোয়া লেগেছে যে কর্মে রসুলা বদয়া করেন আমরা কি করে এমন কর্মটা করব আমি শুধু সচেতন হয়ে ডায়ন হাত ব্যবহার করার কারণে একটা সুন্নত পালন হবে আমি বরকত সব পাবো রসুলের ফাকসাদ মেরতে বা হবে অনেক সময় ডান যদি অসম্ভব হয় বাম হাত সাথে ব্যবহার করা যায় নইল অকারণে বাম হাতে খাদ্য গ্রহণ বাম হাতে পানীয় গ্রহণ এটা খুবই নিন্দনীয় শরীয়তের দৃষ্টিতে খাওয়ার সময় হালকা কথাবার্তা বলা এটা রসুলাহান সন্নত খাওয়ার ভিতরে কথা বলা একসাথে খাওয়া খাওয়ার সময় রসুল ফাকসুলাম বসতেন সাধারণত মাটিতে এবং পাটা উঁচু করে এটার ভিতরে কিছু বিজ্ঞান আছে আমরা এখন বেশি খাই এরপরে পেটে বেল্ট বান্ধে ভুড়ি কমানোর জন্য আর রুসুলা ফাকসালাম কিসে গেলেন পাটা উঁচু করে বসে খাও এমনি তুমি কম খাবে তাহলে পেটে বেল্ট বানতে হবে না আর একটা বড় শূন্য চার খাদ্য গ্রহণে রুসলে ফাকসুল্লা বলছেন মা মালা আইবনু আন কত সারিনী মানুষ যত থুলে ভর্তি করে পেটের সে খারাপ থলে আর নেই হাসবিমরি লুকাইমা তুমি হুইমনা সুলবা तुम्हारे जथेष से ही खाद्य जाश्चित तुम्हार कर तुम्हारा निश्चित करते चाओ पेट के तीन भाग करें एक भाग खाद्य एक भाग पानी एक भाग श्स प्रश्न एर चे कमारुष्टिश्चित <laughs> क्या अतरिक्त खावागूल सुन्नतर व्यतिक्रम कई खेतें ना खा प्लेटा मुछे खावा आल्ला रसुल हसना बंगुल और प्लेट এগুলো মুছে খাবে কারণ তোমরা জানো না পিআইএ লোকমাতি নীল বারাকা বরকতটা কোনটার ভিতরে রয়েছে সম্পূর্ণ মুসে খাওয়া অপচয় না করা যদি আমরা আমরা হোটেলে বিশেষ করে যেটা দেখলাম এটা আমাদের মানে বিভিন্ন দেশে এখন এটা একটা মানে রেওয়াজ হয়ে গিয়েছে একবারে অনেক খাবার দেওয়া কিছু খেয়ে বাকিটা নষ্ট করা এক্ষেত্রে মানে আমরা হোটেল মালিক যারা হোটেল চালায় বয় যারা খাদ্য সবারি এ ব্যাপারে সচেতন হওয়া দরকার যে আমাদের দেশেই বিশেষ করে হাজার হাজার মানব সন্তান না খেয়ে যাচ্ছে আবার আমরা খেয়ে নোংরা করে অনেক খাদ্য ফেলে দিচ্ছি যদি এমন হয় যে খাদ্য অল্প করে নেব দরকার আবারও নেব গামলা বাটিতে রাখার ব্যবস্থা করা এবং যতটুকু নিয়েছে এটা সাধ্যমতো খেয়ে শেষ করা যদি খেতে না পারি এমনও ভাবে তুলে রাখা যেটা অন্য খেতে পারে বা অন্তত ব্যবহার করা যায় অপচয় না করা একক্ষেত্রে একটু বলবো আমাদের এই ঢাকার আধুনিক শহরের নগর সভ্যতার কথা যে এখানে অধিকাংশ ক্ষেত্রে যে বিবাহ সাদীগুলো হয় বিশেষ করে সেখানে এত পরিমানে অপচয় করা হয় যেটা আসলে খুই যেটা মারাত্মক অপচয়কারীরা অপচয় কঠিন হারাম ইসলামে এবং এই যে অপচয় আমরা সব সবসময় দেখি অনেক খাবার দল্প একটু খেয়ে চলে যায় ওগুলো ডাস্টবিনে চলে যাচ্ছে অথচ এই টাকার খাদ্য समाज मानते मुसलमान दे सचेतन हवा दरकार भाई अपचय करना दुनिया लाभवान हलम ना आल्लर का लाभवान हल्के अपचय खबर क्षेत्र दाड़ी खावा ना जाज नपचय हराम बाम हाथ खाद्य ग्रहण हराम दाड़ी खावा अनुचित পানের সময় ভিতরে নিঃশ্বাস ফেলা এটা অনুচিত অর্থাৎ পানাহার নিষেধ করেছেন পাশাপাশি বিভিন্ন সময় দাঁড়িয়ে পানাহার সাহায্য করেছেন এই জন্য বলেছেন বিশেষ ইমাম তা হাবির সরহমা আনিল আসার একটা বিস্তারিত অধ্যায় এনেছেন সমন্বয় করে বলেছেন বসে খাওয়া এটা উত্তম তবে দাঁড়িয়ে খাওয়া অবৈধ নয় গোনা হবে না তবে বসে খাওয়া এবং ধীরে ধীরে খাওয়া রুচির সাথে খাওয়া এগুলো একটি বিষয় আমরা জানবো যে অনেক সময় আমাদের সমাজে এই কথাটা খুব বহুল প্রচলিত আছে যেমন কয়েকজনে বসে আমরা খাচ্ছি একজন হয়তো আমাদের মজলিশে আসলো খাবার মজলিশে হঠাৎ করে সে এসে বলতেছে যেহেতু আপনারা খাচ্ছেন সেহেতু আমি সালাম দিলাম না এই যে বিষয়টা এটা আমরা সময় শুনি আসলে বিষয়টা ঠিক না সুন্না এবং ঠিক না ফোকাহারা বলেছেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না এই কথাটা যেমন হাদিসেও নেই ফেকাও নেই ফেকার মশলাটা হলো খাদ্য গালে থাকলে উত্তর দেওয়াটা অাজিব হয় না অর্থাৎ কেউ সালাম দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া অজীব কিন্তু আপনার গালে খাবার থাকলে এই উত্তর সঙ্গে সঙ্গে দেওয়াটা অজীব নয় কিন্তু খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না এটা কিন্তু ফেকার মশলাও নয় হাদিসের নির্দেশনায়